রাজকুমারী এবং শুটির গল্প বহুকাল আগে ছিল এক মহা শক্তিশালী রাজ্য সেই রাজ্যের মহারানী যখন যেটা চাইত সেটাই পেয়ে যেত ও রাজ্যের রাজকুমারকে সময় আগলে রাখত যে ছিল তার একমাত্র পুত্র সে রাজকুমারকে দেশের সেরা সব জিনিসপত্রই দিত ভালো ভালো পোশাক রাজকীয় খাবার শিক্ষা দেওয়ার জন্য সেরা শিক্ষক এবং আরও অনেক কিছু তারপর যত দিন এগুলো রাজকুমার বড় হলো এবং তার বিবাহের সময় এলো মহারানী তাকে নিজের ঘরে রাজকুমারের বিবাহ রাজকুমারীর সাথে হওয়া উচিত কিন্তু সেটা তাকে নিজেকে খুঁজতে হবে নিজের স্ত্রীকে বাছাই করার সময় কয়েকটা কথা মাথায় রাখবে শুধু তার রূপ দেখলেই চলবে না রাজকুমারী শুধুমাত্র রাজারানীর মেয়ে হলেই হবে না তাকে হতে হবে কোমল বুদ্ধিমতী এবং হাসি খুশি মেজাজের এবং পোশাকের রুচি থাকা চাই আর যে নিজের সম্মান রেখে চলবে সবচেয়ে জরুরি একজন সত্যিকারের রাজকুমারীকে তুমি চিনতে পারবে তার গলার আওয়াজে তার গলার আওয়াজ হবে সব থেকে মধুর রাজকুমার মহারানীর কথায় রাজি হয় এবং মহারানী তাকে রাজকুমারীকে খুঁজে আনার অনুমতি দেয় রাজকুমার নিজের প্রজার সাথে বেশ কয়েকদিন সফর করে পাশের রাজত্বে পৌঁছানোর জন্য সে মহারাজের কাছে যায় এবং নিজের পরিচয় দেয় মহারাজের তাকে ভালো লাগে যেহেতু সে ছিল সুপুরুষ এবং ব্যবহারও ভালো মহারাজ তাকে নিজের মেয়ের কাছে নিয়ে যায়, যার বিবাহের কথা চলছিল সুন্দরী রাজকুমারীকে দেখে খুব ভালো লেগে যায় সে নিজের ঘরে পড়াশোনা করছিল এবং ভালো পোশাক পরেছিল নমস্কার রাজকুমারী নমস্কার রাজকুমার অবাক হয়ে যায় কারণ রাজকুমারের গলার শটটা ভাঙা ছিল আপনার শরীর ঠিক আছে তো আপনাকে কি এক গ্লাস জল দেব না না আমার জল ও আচ্ছা আপনি আপনার কবিতা পড়তে থাকুন আমি বরং এবার আসি আসলে আপনার সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো মন যায়। কিন্তু সে হতাশ না হয়ে আবার পরের রাজ্যের দিকে যাত্রা শুরু করে সে প্রাসাদের ভেতরে গিয়ে সেখানকার রাজার কাছে নিজের পরিচয় দেয় রাজা এবং রাজকুমারীর রাজকুমারকে এত ভালো লাগে যে তারা তাকে সঙ্গে সঙ্গে রাজকুমারীর কাছে নিয়ে যায় সে রাজকুমারের দিকে ঘুরেও তাকায় না কারণ সে কোগ্রাসে খেতেই ব্যস্ত ছিল রাজকুমারী হয় আপনি ব্যস্ত আছেন ঠিক আছে আপনি খাবার খেতে থাকুন আমি বিদায় নিচ্ছি এই বলে রাজকুমার ওই রাজ্য ছেড়ে বেরিয়ে যায় তারপর সে বহুদিন ধরে নানান রাজ্যে যায় এবং যা ঘটেছে সবই তাদেরকে খুলে বলে খুবই খারাপ খবর কিন্তু আমি খুশি যে ওদের মধ্যে কাউকেই না বেছে তুমি ফিরে এসেছো বলে আমি নিশ্চিত যদি তুমি ওদের মধ্যে কাউকে বিয়ে করতে তাহলে তোমার জীবনটাই নষ্ট হয়ে যেত রাজকুমার মহারানীর কথা সম্মতি দিয়ে নিজের ঘরে চলে যায় সেদিন রাতে খুব ঝড় বৃষ্টি রাজকুমার ঘরে জানলা দিয়ে সবই দেখছিল ও দেখতে পায় কেউ একজন ওদের রাজমহলের দিকে আসছে এবং তারপরেই দরজায় কড়া নড়ে ওঠে তো দরজা খুলে দেয় দেখে এক সুন্দরী মেয়ে বাইরে দাঁড়িয়েছিল সে আপাদ মস্তক একটা আলখাল্লার মতো জামা পড়েছিল আর বৃষ্টিতে একদম ভিজে গেছিল একটা মিষ্টি গলার আপনার কোর্টটা আমি খুলে দিই রাজকুমার তাকে প্রাসাদের ভেতরে নিয়ে আসে এবং কোটটা খোলা মাত্র সে বুঝে যায় যে এর মতো সুন্দরী মেয়ে সে আগে কোনোদিনও দেখেনি সে প্রজাদের বলে মেয়েটার খেয়াল রাখতে এবং রানীর কাছে চলে যায় সেই খবরটা দিতে মহারানী তার সাথে মেয়েটিকে দেখতে আসে এবং তাকে প্রথম দেখাতেই চিনে হতেই পারে না রাজকুমার ওর পোশাক কাদা মাখা ওর সঙ্গে কোন চাকর বাকর নেই আর একজন রাজকুমারী এরকম বৃষ্টি বদলের দিনে বাইরে বেরোবে না কিন্তু মা আমি এত সুন্দরী মেয়ে আর এত সুন্দর ব্যবহার আগে কখনোই দেখিনি বুঝে ওকে রাজকীয় বিছানায় শুতে দেওয়া হবে আর দশটা মখমলে গদি নিচে একটা কাঁচা মোটরশুটি রেখে দেব যদি ওর রাজকুমারী হয় ভরসা ছিল মহারানী চাকরদের বিছানার নিচে একটি মোটরশ্যুটি রেখে দিতে ঘর অবধি নিয়ে যায় এবং সেখানে একটি মই রাখা ছিল বিছানায় ওঠার জন্য মেয়েটি সারা রাত ঘুমোতে পারে না সকালে ঘুম থেকে উঠে টাকরকে ডাক দেয় আমার খুব অস্বস্তি হচ্ছে কিন্তু তার কাছে আপনি সত্যিকারের আমি বুঝে গেছি আমার বিয়ের প্রস্তাব গ্রহণ করবেন আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি শুধু আমাকে বিছানায় কোনোদিন <laughs> राजकुमार एवं राजकुमार विय सुखे राज शांति दिन काटाते थके